সালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ রবিহিল প্রিয় দর্শক মন্ডলী আপনারা পিস টিভি থেকে বাংলা অনুষ্ঠান দেখছেন এবং ইসলামের হালাল হারাম সম্পর্কে বহু কিছু শেখার চেষ্টা করছেন আশা করি আমলের চেষ্টা রাখবেন তাহলে আমরা উপকৃত হব সবাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আমিন ধারাবাহিক আলোচনায় ভিক্ষা করা একটা কদর্য আচরণ এবং ভিক্ষার পেশা ভিক্ষাবৃত্তির পেশা একটা নিকৃষ্ট চরিত্র সেই সম্পর্কে আমরা আলোচনা করছিলাম আরও কিছু কথা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই আসলামের জবানি শুনাতে চাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যেটা হাদিসে আছে যে আনসারদের কিছু ব্যক্তি রসুল্লাহ আসলামের কাছে এসে চাইলো চাইলো মানে ভিক্ষার মতো চাইলো ফা আতাহম আল্লাহ রসুল হাসান তাদেরকে দিলেন সুম্মা আলু হুফা আতাহ তারপরে আবার চাইল আবার দিলেন সুম্মুফা আতাহ আবার আবার দিলেন কবার হল তিনবার অতঃপর যখন তার কাছে দেওয়ার মতো কিছু থাকলো না শেষ হয়ে গেল। মিন ফালান গেলাম আমার কাছে যদি কোনো মাল থাকে তাহলে আমি তা নিজের জন্য জমা করে রাখব না আল্লাহ রসুলের মালের কোনো প্রয়োজন নেই আমি তা নিজের জন্য জমা করে রাখব না যে ব্যক্তি পবিত্র পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে আল্লাহ তাকে সহযোগিতা করবেন আর যে ব্যক্তি নিজের মনকে অভাব শূন্য মনে করবে এবং লোকের কাছে ছোট হবে না নিজেকে অভাবই মনে করবে না আল্লাহ তালা তাকে অভাব শূন্য থাকার উপরে সহযোগিতা করবেন ওমাই তা সববার সব্বের হুল্লাহ आज व्यक्ति धैर्य धारण कर आल्ला तलाता के धैर्य धारणे सहजोगा करता इलना अपने अभाव एस अभाव जो आसे मानुष्ठ तक मानुष अधर्य और अधर्य है हराम पथे हाय हराम क्यों चुर पथे चुरी, चुरी करते जाए क्यों कारो कि लुकिए नहीं खाए ऐले मे खावर क्यों एमन व्यवसार पथे जो व्यवसा करा हालाल ना और क्यों भिक्षार पथे भिक्षा कर शुरू कर दे आल्ला अभाव आसार पर धैर्य धरबे धैर्य धारण कर आल्ला तला धैर्य धरा तौफिक देवें आल्ला सहयोगित करतेबर कर আল্লাহ তালার পক্ষ থেকে যে দান মানুষের কাছে আসে সবচেয়ে বড় দান সবচেয়ে প্রশস্ত দান সবচেয়ে সুন্দর দান হল সবুর ধৈর্য সবুরে মেওয়া ফলে সবুর যার আছে ধৈর্য যার আছে তার ফল মিঠা হবে সুতরাং বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে ধৈর্য আর যার ধৈর্য আছে সে ভিক্ষাক পথে পা দেবে না সে কষ্ট করবে মেহনত করবে উপার্জন করবে তবুও মানুষের কাছে ছোট হবে না হীন হবে না নিচ হবে না সে চেয়ে খাবে না যেভাবে ইচ্ছা আপনি জীবন ধারণ করুন জেনে রাখবেন একদিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে রাসুল্লাহ মৃত্যুবরণ করেছেন না অনেকের মতে হয়তো বলবে আল্লাহ রসুল মারা গেছেন কে বলবো পর্দা নিয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমাদের বলতে অসুবিধা কি যদি হাদিসের ভাষাতে এই কথাই আছে কোরআনের ভাষাতে ইনাকা মাইন মাই বলা হয়েছে আমরা বলবো আমাদের বলাতে বেআবি হবে না কারণ যেটা আল্লাহ আল্লাহ রসুল বলেছেন সেটা আমাদের বলাতে আর মৃত্যু মানেই হচ্ছে ইন্তেকাল মানে এক জগৎ থেকে অন্য জগতে ইন্তেকাল ওরা বলে পর্দা নিয়েছে মারা যাননি মারা গেছেন বলা যাবে না যেহেতু আল্লাহ তালা নিষেধ করেছেন কোরআনে ওফি সাবিল যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে মৃত বলো না তার মানে তারা মারা যাওয়ার পরেও অমর থাকেন তারা হচ্ছে শহীদ এই মৃত বলা ঠিক না কিন্তু একটা মানুষ মারা গেছেন কোরআন হাদিসের ভাষায় মারা গেছেন মাতা তা মাই বলা হয়েছে সেখানে যদি আমরা বলি তো নিশ্চয়ই সেটা গোনার কাজ না বেয়াদবির কাজ না কে বলছেন জিবরিল বলছেন ইয়ারসুল আল্লাহ ইসমা আশিতা আপনার যতক্ষণ ইচ্ছা আপনি জীবন ধারণ করুন ফা ইনাকা মাইয়েত আপনাকে মরতে হবে আপনি মাইয়েত হবেন আপনি মারা যাবেন আর কোরআনও বলছে ইনাকা মাইয়েত তুমি মৃত হবে তুমি মারা যাবে ওয়া মাল মাসিতা ফা ইনাকা মজি যা করবেন করুন সেই কর্মের ওপরে আপনাকে প্রতিদান প্রতিফল দেওয়া হবে ভালো করলে ভালো প্রতিদান দেওয়া হবে খারাপ করলে খারাপ প্রতিফল দেওয়া হবে দুটোর মধ্যেই মানে আমিলা সালে ভালা ইলে ভালো পাবেন আর যাকে ইচ্ছা ভালোবাসুন একদিন বিচ্ছেদ ঘটবে তাকে বর্জন করে চলে যেতে হবে আপনি যাকে ইচ্ছা ভালোবাসুন আপনার মা বাপ তারাও আপনাকে ছেড়ে যাবে আপনার স্ত্রী তাকেও ছাড়তে হবে কিংবা ছেড়ে চলে যাবে আপনার ছেলে সন্তান যতই ভালোবাসুন একদিন না একদিন বিচ্ছেদ ঘটবেই তারা ছেড়ে চলে যাবে কিংবা আপনি তাদেরকে ছেড়ে চলে যাবেন ওয়া আলমা সারা ফল মো মিনি কেয়াম জেনে রাখো মোমেনের মর্যাদা বর্ধন হয় রাত্রে কেয়াম করলে রাত্রে তাহাজুদ পড়লে যে মোমেন রাত্রে তাহাজুদ পড়ার অভ্যাস বানিয়ে নেয় সেই মোমেনের মর্যাদা সমাজে বর্ধন হয় আল্লাহর কাছে তো আছেই রাতের নামাজ এক সুন্দর নামাজ সুন্দর পরিবেশে কোনো ডিস্টার্ব নেই কোনো হৈচই নেই শান্ত নিথর পরিবেশ চারিদিকে নিস্তব্ধ সব নিথর হয়ে আছে নিরঝুম পরিবেশে আপনি আল্লাহকে ডাকবেন এক মনে একাত্মতার সাথে একাগ্রতার সাথে আল্লাহ তুমি আমাকেই দাও আবার যদি আপনি শেষ যেতে চান আরত্তম। যেহেতু দোয়া কবুল হয় রাত্রের শেষ তৃতীয়াংশে আল্লাহর কাছে চাইলে দোয়া কবুল হয় আবার যদি আপনি সেজদায় যান তো সিজদায় বেশি বেশি দোয়া কবুল হয় মানুষ যখন সেজদায় থাকে আল্লাহ তখন সব থেকে নিকটে হন সেখানে চান এই গভীর রাতে নিঝুম রাতে আপনি আল্লাহর কাছে চান যদি আপনি অভ্যেস বানিয়ে নেন তাহা যুদের নামাজ পড়ার জন্য তাহলে আপনার জন্য রয়েছে মর্যাদা এলাম আন্না শরফ আল মৌমিনী কেমল্লা আল্লাহ হক অভ্যেস বানিয়ে নেন আর শেষকালে আমাদের বিষয় হতো না আর তার সম্মান রয়েছে তার মর্যাদা রয়েছে তার আত্মমর্যাদা রয়েছে যে সে মানুষ থেকে অমুখাপেক্ষী হবে মানুষের কাছে হাত পাতবে না মানুষের কাছে হাত পাতলে মানুষ ছোট হয়ে যায় মানুষ নিচ হয়ে যায় ঘৃণ্য হয়ে যায় আপনি যার কাছেই চাইবেন তার কাছে আপনি ছোট হয়ে যাবেন যার কাছে আপনি কিছু হাত পেতে নেবেন তার আপনি দাস হয়ে যাবেন যেহেতু প্রত্যেক দানি প্রতিদান চায় যখন আপনাকে দান করবে তখন আপনি প্রস্তুত থাকুন তাকে আপনি প্রতিদান দেবেন প্রতিদান না দিতে পারলে আপনি তার কাছে দাস হয়ে থাকবেন এবং আপনার মনের ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হবে যে আমাকে আমাকে উপকার করেছে আমাকে দিয়েছে আমি তার সেই দেওয়ার বিনিময় কিভাবে পূর্ণ করবো সুতরাং বুঝতেই পারছেন যে চাওয়া ঠিক না চাওয়া যায়জ না আবু হরা রাজে আল্লাহ তালু বলছেন নবী সাল আলিয়া বলেছেন অনেক টাকা পয়সা থাকলে সেটা ধনাবত্তা নয় টাকা পয়সা থাকলেই অর্থ বেশি থাকলেই ধনবত্তা হয় না ওলা কিনাল আসলে মনের ধনবত্তা হল আসল ধনবত্তা মনের ধ্বনি আসল ধ্বনি যে ব্যক্তি মনের ভিতরে অভাব শূন্যতা আনবে ধনবত্তা সৃষ্টি করবে সেই হচ্ছে আসল ধ্বনী রসুল্লাহ আসলাম সে ব্যক্তি সফল যে ব্যক্তি মুসলমান হয়েছে আর আল্লাহ যা দিয়েছেন তাতে সে সন্তুষ্ট হয়েছে আর তার মানে সে আর অভাব প্রকাশ করে মানুষের কাছে চাইবে না সে ব্যক্তি সফল ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ বলেছেন ফা ফাহজালাহা বিন্যাস যে ব্যক্তির অভাব এসেছে দারিদ্র এসেছে দারিদ্র এসে তার সংসারে আঘাত হেনেছে ফা আনজালাহা বিন্যাস কিন্তু সেই অভাব শূন্যতা বা দারিদ্রহীনতা মানুষের কাছে পেশ করে তা মোচন করতে চাইছে লাম তো সাদ ফাঁকাতো তার অভাব দূর করা হয় না তার মানে অভাব পড়েছে দারিদ্র এসেছে আপনি মানুষের কাছে হাত পাচ্ছেন যাতে আপনার অভাব শূন্যতা হয় বা অভাব দূর হয়ে যায় আল্লাহ তালার কাছে আপনি চাইলেন না আল্লাহকে আপনি বললেন না যে আল্লাহ তুমি আমাকে আমার অভাব দূর করে দাও আমাকে অভাব শূন্য করে আপনি কাকে বললেন মানুষের কাছে বললেন আপনার অভাব দূর করা হবে না ওমান আর যে ব্যক্তির অভাব এসেছে সেই অভাবের কথা কাকে গোপনে জানিয়েছে বিল্লাহ। আল্লাশীলদের সাথী তিনি ধৈর্যশীলদের সঙ্গে থাকেন তিনি আপনাকে সহযোগিতা করবেন সুতরাং আল্লাহর কাছে চাইলে অভাব এসেছে আপনি আল্লাহর কাছে চান আল্লাহকে জানান আর মানুষের কাছে চাইলে দীনতা ছাড়া আর কিচ্ছু না সুতরাং অভাব এলে আপনি কাকে জানান আল্লাহকে জানান অভাব এলে মাথা উঁচু রেখে আল্লাহকে জানাতে হবে এবং মানুষের কাছে ছোট হওয়া চলবে না ইসলামের এটাই শিক্ষা আদর্শ পরিবার কেমন হবে মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে মন্দ কাজের নিষেধ করে জান্নাত যাবার কি উপায় তা করে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতা উপেক্ষা করে সবচেয়ে বড় গুণা গণকের কাছে পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বাংলায় ডায়ালগ ডায়ালগ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 এই আধুনিক সভ্যতায় বা আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে তোমার একটা অভিষ্ট লক্ষ্য আছে সেটা হলো যে পরকালের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 দর্শক মণ্ডলী যে কথা বলছিলাম যে ইসলাম আমাদেরকে বলে কাজ করে খাও ভিক্ষা করে খেয়েও না ভিক্ষাবৃত্তি খুবই খারাপ আর সমাজকেও বলা হয়েছে সমাজের যেন চেতনা হয় যে সমাজ সমাজের মানুষকে ভিক্ষা করতে বাধ্য করবে না বরং তাদের সময়ে অভাব দূর করে দেবে তাদের সেই নিজের মাল থেকে না আল্লাহর হক থেকে আল্লাহর হক থেকে তাদের অভাব দূর করে দেবে সমাজের বহু মানুষ আছে যারা চায় চাওয়ার অভ্যাস আছে তারা আবার এমনভাবে চায় তারা আল্লাহর নামকে ব্যবহার করে অনেক মানুষ আছে বড় মানুষের নাম ভাঙিয়ে খায় আর অনেক মানুষ আছে সরাসরি আল্লাহর নামকে ব্যবহার করে আল্লাহর আসতে চাইছি ভাই আল্লাহর জন্য দাও যখন আল্লাহর ওয়াস্তে চাওয়া হয় তখন কোনো মোমেনের জন্য জায়জ নয় যে তাকে দেবে না আল্লাহর ওয়াস্তে চাওয়া বিশাল কঠিন আল্লাহর নাম তো জানেন বিশাল ব্যাপার আল্লাহর নামে তাজিম মোমেনের মনে আছে না নেই বিশাল আল্লা নামে যদি কেউ কসম খায় তো আপনি বিশ্বাস করতে বাধ্য আর আল্লাহর নামে যদি কেউ চায় আপনি তাকে দিতে বাধ্য এমন অবস্থা আর আল্লাহর নামে চাওয়ার পর যদি কেউ না দেয় মোহাম্মদ রসো নুন ঝিল্লা সে ব্যক্তি অভিশপ্ত যে আল্লাহর নাম নিয়ে আল্লাহর দিয়ে কারো কাছে কিছু চায় ও মাল্লু নুন ঝিল্লা আল্লা নাম নিয়ে আপনাকে বিপদে ফেলবে আপনি হয়তো দেবেন না দেওয়ার ইচ্ছা দিতে চান না কিন্তু আল্লাহর নাম চাইল ওাস্তা দিয়ে চাইলো তখন আপনি কি করবেন তখন আপনি দিতে বাধ্য এই অভিশপ্ত যে চাইবে সেও অভিশপ্ত আর যে দেবে না সেও হচ্ছে অভিশপ্ত মা আলম ইয়েস আল হুজরান যতক্ষণ পর্যন্ত না অবৈধ কিছু চাইবে জেনে রাখবেন এই বলা হয়েছে যে আল্লাহর বাস্তা দিয়ে আল্লাহর নাম নিয়ে কেবল জান্নাত ছাড়া কিছু চেয়েও না তাই না কি চাইতে হয় জান্নাত চাইতে হয় মানুষের কাছে কিছু চাওয়া বৈধ নয় আপনারা জানেন যে কিছু ভিখারী আছে ভিক্ষুক কাছে যারা শুধু ভিক্ষাই করে না বরং ভিক্ষার টেকনিক ব্যবহার করে জানছে শুধু হাত পাতলে সমাজ হয়তো দেবে না তাই তার সাথে একটা কিছু সংযোগ করে নম্বর এক অনেক মানুষ আছে যারা কোরআন তেলাওয়াত করে চাওয়ার আগে কি করে কোরআন তেলাওয়াত করে সুর করে কোরআন তেলাওয়াত করে দরজায় বসে সুর করতে লাগলো কোরআন পড়ছে কোরআন পড়ছে তখন বাড়ির মানুষ বুঝে যায় যে এ কোরআন পড়ছে কেন তাই না ফলে বাড়ির মানুষ বাধ্য হয় যাই হোক ধান চাল কিংবা টাকা পয়সা তাদেরকে দেয় দরজায় দরজায় বসে তেলাওয়াত করে ধানের সময় ধান আলুর সময় আলু অন্য সময় টাকা পয়সা রোজা রমজানে টাকা পয়সা ইত্যাদি আদায় করে এক শ্রেণীর মানুষ কোরআন কিছু মুখস্ত আছে সেটাকে কাজে লাগিয়ে আদায় করে এমন যায়জ না এক তো চাওয়া তার ওপরে আবার ওসিলা কি কোরআন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন তা আল্লাম কোরআন ওস আল্লাহ বিহিল জাননা কোরআন শিক্ষা করো আর তার মাধ্যমে জান্নাত কামনা করো কবলাইহু তার আগে আছে যে কোরআন শিক্ষা করবে কিন্তু তার দ্বারা চেয়ে বেড়াবে টাকা পয়সা ধান চাল আলু পটল আবেহের মাধ্যমে কোরআনের মাধ্যমে এটা একটা নিকৃষ্ট ভিক্ষা যে কোরআন কে বানিয়ে তারা চেয়ে থাকে ফাইনাল কোরআন আল্লাহ কোরআন তিন ব্যক্তি শিক্ষা করে রাজুলি বিহি এক ব্যক্তি কোরআন শিক্ষা করে তার মাধ্যমে গর্ব করে আমি আলেম আমি কারি আমি হাফেজ এই কোরআন তার ভিতরে আছে। তার ফলে সে অহংকার প্রদর্শন করে বেড়ায় অরাজুল কেলো আর এমন ব্যক্তি যে কোরআন দিয়ে ভক্ষণ করে কোরআনকে ওসিলা বানিয়ে অর্থ উপার্জন করে আর তৃতীয় অরাজুল ই এক আর তৃতীয় প্রকার ব্যক্তি যেটা আমাদের হওয়া উচিত করা উচিত যে একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরআন পাঠ করে কোরআন শিক্ষা করে আর কোরআন যে শিক্ষা করে তার জন্য শ্রেষ্ঠ ব্যক্তি ব্যক্তিকে আল্লা মা যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় শ্রেষ্ঠ ব্যক্তি আর এই শ্রেষ্ঠত্ব তখনই পাবো যখন এই শর্ত মানবো যে আমরা কোরআন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে শিখছি এবং আল্লাহর উদ্দেশ্যে শিক্ষাচ্ছি তখনই আমরা এই শেষ সত্যের মর্যাদা লাভ করবো তাছাড়া উপায় নেই রসুল্লাহ এ কাউল কোরআন তোমরা কোরআন পাঠ করো ও আমালুবিহি কোরআন পাঠ করিতে হবে না কোরআনের উপরে আমল করতে হবে যখনই শিক্ষার কথা তখনই শিক্ষার উপরে আমল করতে হবে আমল ছাড়া শিক্ষার দাম কি ওয়ালা তাজফু আনহু আর তার থেকে দূর হয়ে যেও না তাতেসিলা বানিয়ে মানুষের কাছে অর্থ সম্পদ রুট করোনা ওলা তাস্তাকুবিহ আর কোরআনকে ওসিলা বানিয়ে তুমি ধন সম্পদ বৃদ্ধি করো না নিজে ধন সম্পদ কোরআনকে বানিয়ে বৃদ্ধি করোনা রাসুল্লাহলাম আরো বলছেন তোমরা নিজেদেরকে ছোট ভেবো না হ্যায় মনে করো না তোমরাই হবে পৃথিবীর সর্বপরি সবার উপরে শর্ত কি শর্ত হচ্ছে ইনকুন্তম মো মেনিন ইনকুন্তম মো মেনিন যদি তোমরা মোমেন হও এই মোমেন হওয়াটাই তো মুশকিল আমাদের শর্ত নেই বা নেই শর্ত আমরা পালন করতে পারি না ফলে শর্তের ওপরে যা দেওয়া হয়েছে বা হবে বলেও ওয়াদা করা হয়েছে তা আমরা পাই না কোথায় আমাদের উন্নতি আমরা নিজেদেরকে সময় হ্যায় মনে করছি তুচ্ছ মনে করছি সারা বিশ্বে আজ মুসলমানই মার খাচ্ছে সারা বিশ্বে আজ মুসলমানি পদদলিত অবহেলিত দেখা দিয়েছে রাসুল্লাহলাম বলছেন উন্নতির সুসংবাদ দাও তাদের বিজয় হবে তাদের বিজয়ী লাভ হবে এবং পৃথিবীতে আধিপত্য লাভ করবে আমিলা মিনহুম আমাল আখেরা তেলিয়া যে ব্যক্তি আখেরাতের কাজ দিয়ে দুনিয়া অনুসন্ধান করবে লামিয়া মিন আখেরাতে তার জন্য আখেরাতে কোনো নসিব থাকবে না আপনি যদি কোরআনকে ওসিলা বানিয়ে দিনকে ওসিলা বানিয়ে মানুষের কাছে ভিক্ষা করেন তাহলে দুনিয়া আপনি পাবেন কিন্তু দিন আপনি হারাবেন এবং আখেরাতে কোনো অংশ থাকবে না এর মাঝে তাকে দিতে হবে আর কেউ যদি ইল্লাল্লাহ এরকম বলে যদি চাই তাহলে তার ব্যাপারে কি করা যায় ভেতরে আল্লাহ রয়েছে সেও আল্লাহর দোহাই দিয়ে চাচ্ছে আসলে এটা উদ্দেশ্যই না লাইল্লাহ ইল্লাহ বলে সে মনে করে আমি মুসলমান লাইলাহাই আল্লাহ দোহা আল্লাহর ওয়াস্তে বলা হয় কি আল্লাহর ওয়াস্তে দাও এইটা আল্লাহর নাম নিয়ে যখন আপনার কাছে চাওয়া হবে আল্লাহর আসতে দাও বুঝতে পারলেন তখন আপনাকে দেওয়া জরুরি যখন আল্লাহর নাম নিল আমাকে দাও আমি অভাবী বলে তবু কোনোরকম পথ থাকে কিন্তু যখনই আল্লাহর নাম নেবে আল্লাহর আসতে দাও এটা হচ্ছে আল্লাহর নাম নিয়ে চাওয়া বুঝতে পাচ্ছেন। সুতরাং সেই ক্ষেত্রে অসুবিধায় পড়তে হয় কিন্তু যে ব্যক্তি এলো ধরো যাই মোহাম্মদ ইয়ার রসুল কে কত রকম বলে ঠিক মতো বলতেও পারে না এমন বহু ঢঙ্গের ফকির আছে যে কালেমাটাও ঠিক মতো জানে না সে জানায় যে আমি মুসলমান অথবা আমাকে দাও বুঝতে পারলেন আমার মনে হয় বহু অমুসলিমও আছে যারা এই কালেমা ব্যবহার করে মুসলিম পাড়াতে এসে শুধু ঢং এটা ঢুং কিছু বলবো ইনশাল্লাহ কিছু আছে কিন্তু সময় হয়তো অত হবে না আমার প্রশ্নটা হচ্ছে কেউ যখন নতুন বাড়ি বা নতুন দোকান করে তখন দেখা যায় আলিমেরা কোরআন তেলাওয়াত করে তো সেটা কতটা ঠিক বা কতটা ভুল সেটা একটু ভালো করে জেনে দিন নতুন বাড়ি উদ্বোধন করার সময় অথবা নতুন দোকান উদ্বোধন করার সময়ে আপনি খুশি করে খাওয়াতে পারেন খুশি যে আমি এক নতুন বাড়ি করেছি আসুন আলেমাকে ডাকলাম বন্ধুবান্ধবকে ডাকলাম খেলাম সমস্যা নেই কিন্তু অনেকে মনে করে এটা উদ্বোধন এটা করতে হয় এই রকম না করলে বরকত হয় না বা এরকম না করলে কোনো ক্ষতি হয় বা এরকম না করলে আপনার সমাজে দুর্নাম হবে বিভিন্ন নিয়তে মানুষ করে কোনটা বিদাত আর কোনটা বুঝতেই পাচ্ছেন সিরিক হয়ে যাবে আপনি লোক দেখানি করলে এই রকম করলে পরে আপনার সিডিক হবে কিন্তু সমস্যা হচ্ছে কি যে উদ্বোধন করার সময়ে দুয়ার অনুষ্ঠান করা হচ্ছে বিদাত আলেম আমাকে ডাকলেন যে হজুর নতুন দোকান খুলেছি নতুন বাড়ি করেছি আসুন খান তারপরে কোরআনখানি তো আরও বিদাত কোরআনখানি করলে আরও বিদাত আর দোয়া করতে বললে সেই সময় দুয়ার অনুষ্ঠান করা সবাই মিলে আমিন বলে দোয়া করতে বলা যে আল্লাহ তুমি এই বাড়িতে ধন দাও এই বাড়িতে জন দাও এই বাড়িতে বরকত দাও এই বাড়িতে হ্যাঁ বহু রকমের দোয়া আছে হুজুরদের তাহলে পরে এটা হচ্ছে অনুষ্ঠান করা বিধাত কিন্তু কেবল যদি খাওয়ানো হয় খুশিতে তাহলে চলবে আপনি দুনিয়াদারির স্বার্থে কোনো নির্দিষ্ট দিন না কিছু না আমি নতুন বাড়ি করেছি আমার বাড়িটা সবাই দেখবে এবং সেই আনন্দে আমি কিছু খাওয়াবো আর আমি তাদেরকে দোয়া করতেও বলবো না এমনি দোয়া করতে বলছে হ্যাঁ দোয়া বরকতের দোয়া চায় আলাদা কথা কিন্তু আনুষ্ঠানিকভাবে দোয়ার দরখাস্ত রাখবো না তাহলে সমস্যা নেই সমস্যা হলো যে কোরআন খানি করা জামাতি দোয়া করা বা সবাই মিলে একসঙ্গে ওইভাবে দোয়ার অনুষ্ঠান করা এটা হচ্ছে আমার মুসলিম সমাজের উন্নতি কল্পে যদি কোনো গ্রামবাসীর কাছে চাওয়া হয় যে আপনারা আল্লাহ রাস্তায় দান করুন সেক্ষেত্রে কি এটা অভিযাপ্ত হবে তার মানে আপনি নিজের জন্য চাইবেন না আপনি গরিবদের জন্য চাইবেন এটাতে তো সমস্যা নেই এটাই তো উচিত আপনি যখন চাইবেন আর সেটা নিজের জন্য না মুসলিম সমাজের গরিব মানুষদের জন্য চাইবেন এটা সমস্যা নেই আল্লা তালা আমাদেরকে তৌফিক দেন ওসল্লা নবীন মোহাম্মদ ওয়াল আলহি ওয়াসমাই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 जयंट डर जाके नायक देखांगी नांगी ना आज रात रत साढ़े सात टाइम सम्प्रचार सकाल साढ़े नशे पीजी